সমাধানো হি সসালামুক রহমতুল্লা বাক রসুল্লা তসলিমন ফিল নুসারি হমফিল খেবল্লা ইয়াস ওরুন প্রববেশাহী সদরী ওয়াসী আমরি ওয়াহুল ওকদাতান ইয়ফকাহ কৌলি সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাক রবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লা পাক আমাদের সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ার আমাদের হায়াতের মাধ্যমেই আল্লাহ পাক আমাদের পরীক্ষা করে থাকেন যার ফল দেওয়ার জন্য আল্লাহ পাক আখেরাত সৃষ্টি করেছেন সলাত এবং সালাম নাজিলফীয় নবী সাল আলি সাল্লামের উপর যিনি আখেরাত সম্পর্কে সবচাইতে বেশি চিন্তাশীল ছিলেন এবং ওম্মতকে সতর্ক করেছেন আখেরাতের প্রস্তুতি সম্পর্কে আমরা আজকে তাফসির পেশ করব সুরায় মেনুনের আয়াত নম্বর পঞ্চান্ন থেকে মহান আল্লাহ এখানে যারা কাফের যারা অবাধ্য তাদের সম্পর্কে এরশাদ করছেন এই রকমই যারা তাদের অনসারী হয়তো জন্মসূত্রে মুসলিম কিন্তু বিজাতির যারা অবিশ্বাসী তাদেরই অনুসারী। যারা আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় তারা হচ্ছে দুনিয়ামুখী মানুষ হচ্ছে তাহলে দুই প্রকারের এক রকম মানুষ হচ্ছে দুনিয়ামুখী দুনিয়া চাই দুনিয়ার পয়সা দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী এদের সংখ্যা সবচাইতে বেশি সব যুগেই পৃথিবীতে আর আরেক দল তাদের সংখ্যা খুবই কম তারা হচ্ছে পরকালমুখী দুনিয়া থেকে যা প্রয়োজন যতটা প্রয়োজন ততটাই নেই এবং বৈধ পন্থাই নেই অবৈধভাবে অন্যায় করে নেয় না আর যতটা প্রয়োজন ততটাই গ্রহণ করে অধিক লোভ লালসা করে না আর কোথাও যদি দুনিয়া হাতছাড়া হয়ে যায় তাতে হা করে না বিচলিত হয় না তাক প্রতি বিশ্বাস সুতরাং তাতে সন্তুষ্ট থাকে একটা হওয়ার ছিল মনে আশা করছিল যে এটা আমার হবে দুনিয়ায় হলো না তাতে কোনো রকমের তাদের পেরেশানি হয় না এরাই আসল শান্তি লাভ করে আল্লাহ পাক প্রথম ওই সব দুনিয়ামুখীদের কথা উল্লেখ করেছেন তারপরে আবার মোমিনদের কথা উল্লেখ করেছেন যারা আখেরাত মুখী মোহনাল্লা এর করেছেন আয়াহাসাবন আন্নামা নমিদোহম বেহিম ইমা আলি ও বানিন তারা কি এই ধারণা রাখে যে আমি যে তাদের সাহায্য করেছি ধন সম্পদ দিয়ে এবং জনবল দিয়ে সন্তান দিয়ে যে আমি তাদের সাহায্য করেছি মনে করে যে এটাই হচ্ছে আসল ভোগের বস্তু আর এটাই হচ্ছে দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য ধন সম্পদ এবং জনবল ওরা মনে করে যে দুনিয়ার সুখ পেয়েছি মানেই আমরা ভালো আর যারা দুনিয়ার সুখ পাইনি তারা ভালো নয় দুনিয়া দিয়ে মানুষকে ওজন করে নসারে নোসারে ফিল খাইরাত তাদের জন্য কি আমি কল্যাণ ত্বরান্বিত করতে চাই মনে করেছে যে এই কল্যাণই আসল কল্যাণ আল্লাহ তাদের কল্যাণ ত্বরান্বিত করেছেন বল্লা স্মরণ বরং এরা নির্বোধ বুঝে না আসলে আসল বিষয়টি বুঝে না যে ধন সম্পদ আর দুনিয়ার জনবল এটা সত্যের মাপকাঠি নয় আর এটা সৎ হওয়ার ভালো মানুষ হওয়ার দলিল প্রমাণও নয় আর আল্লাহ আল্লাপাক আপনার ওপর খুশি এই জন্য আপনাকে ধন সম্পদ দিয়েছেন আর জনবল দিয়েছেন এটাও প্রমাণ করে না বরং দুনিয়া আল্লাপাক রব্বুল আলমের কাছে অতীতুচ্ছ মাছের ডানার সমান মূল্য রাখে না সেই জন্য দুনিয়া আল্লাহ পাক বিশ্বাসী অবিশ্বাসী সকলকেই দিয়েছেন যদি আল্লাহর কাছে মাছে ডানা বরাবর তার মূল্য হইতো এই দুনিয়ার যত ভোগ বিলাসের বস্তু রয়েছে যদি মূল্য থাকতো আল্লাহ সার্বাতা মা তাহলে কোনো অবিশ্বাসী তাহলে কোনো অবিশ্বাসীকে কোন কাফেরকে কোন কোনো কোন কে এক ঢোক পানীয় দিতেন আল্লাহাক রব আহম যদি দুনিয়ার কোনো মূল্য থাকতো আল্লাহ জানাহ বাউদা একটা মশার ডানা পরিমাণ মশার ক্ষুদ্র মশা আর মশার ডানা কত ক্ষুদ্র মশার ডানা পরিমাণ যদি মূল্য পাকের কাছে এই সারা পৃথিবীতে যা কিছু আছে তার ধন সম্পত্তি হোক আর ভোগ বিলাসের অন্য সামগ্রী হোক আর জনবল হোক আর অন্য কিছু হোক তাহলে কাফের কি আল্লাপাক পাক কা ফেরান সর্বতামা এক ঢোক পানি দিতেন না এই জন্য দেখা যায় যে যারা যত অবাধ্য তাদের কাছে ধন সম্পদ বেশি রয়েছে জনবল রয়েছে নেতৃত্ব রয়েছে দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী রয়েছে এটা সত্যের মাপকাঠিও নয় আর এটা আল্লাহাক ভালোবাসার প্রমাণও নয় বরং আল্লাহপাক এখানে ছাড় দিয়েছেন এ নিয়ামত্বের সৎ ব্যবহার কে করছে আর অসৎ উপায় কে অবলম্বন করছে আর এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া আর এ সম্পর্কে তারা বুঝে না বলেই এই রকমের ভ্রান্ত ধারণা রয়েছে আজকে অনেক মুসলিমদের মধ্যে এই ধারণা যে কেউ যদি দুনিয়ায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায় আল্লাহ পরুকাল নেই নামাজ নেই ইসলাম নেই কিছু নেই কিন্তু বড় উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে গেছে কারো ছেলে মেয়ে যদি কেউ বড় নেতৃত্ব পেয়ে যায় যদি বড় পয়সা ওলা হয়ে যায় পয়সার মালিক হয়ে যায় তো মনে করে জীবনে এটা সাইন করেছে জীবন ধন্য এটা কি ধন্য মনে করে চাকরি পেয়ে গেছে এর ছেলেরা সব ধন্য কামিয়াব এটা আসলে কামিয়াবি না আসল কামিয়াবি হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক আছে যার যার পরিবারের যেসব লোকেদের আল্লাহর সাথে সম্পর্ক আছে পরকালে কামিয়াব সে আসল কামিয়াব আল্লাহ ফকরাবুল আলমিন এর সাদ করছেন তারপরে মমিনদের কথা ইন্নআ রব্বাহ মুসফেকুন নিশ্চয় ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে সব সময় আল্লাহর ভয় থাকে অন্তরে আল্লাহর ভয় এমন অন্তরের ওপর বদ্ধপরিকর হয়ে থাকে যে কখনও অন্তর থেকে আল্লাহর ভয় হালকা হয়ে যায় না কারণ যত ভয় থেকে আপনি নিরাপদ হয়ে যাবেন তত শয়তান সুযোগ পাবে আপনাকে পাপে লিপ্ত করার বিভ্রান্ত করার আল্লাহর ফরজ আদায় থেকে গাফিল করার হারাম নিষিদ্ধ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে শয়তান সুযোগ পাবে বাঁচতে দেবেন আপনাকে মমিন ওইসব লোকেরা আর আল্লাহ পাক ওই সব লোকদেরকে সফল বলেছেন যারা তাদের প্রতিপালকের ভয়ে সময় ভীত থাকে আল্লাহ পাক অব্বুল আলমী দেখছেন আল্লাহ পাক শুনছেন আল্লাহ পাকের ফেরেস দেখছেন সব কিছু রেকর্ড হচ্ছে এবং প্রত্যেকটি কথা কাজের আমার জবাব দিতে হবে আয়াতের অবেন আর ওই সব মোমিনরা যারা তাদের প্রতিপালকের আয়াতের প্রতি ইমান রাখে বিশ্বাস রাখে আল্লাহপাকের বিধিবিধান যা কোরআনী করিমে রয়েছে রসুল আল্লাহ সালি সালামের হাদিসের ওয়াহিতে রয়েছে তা করে ভ্রান্ত বিশ্বাস করে না অবাস্তব কথা যা কোরআন সন্ন্যায় নেই তা বিশ্বাস করে না যেমন এক সেনের ভণ্ডরা অবাস্তব কথা বিশ্বাস করে এইরকম নাই কারণ এমন কিছু বিশ্বাস করা যা কোরআন হাদিস এগুলো শির গুমরাহি এতেই মানুষ হয়েছে অক্ষান্তরে কোরআন সন্ন্যায় ওয়াহির বিধানে যেসব ইমানিয়াতের কথা রয়েছে বিশ্বাসের বিষয় কথা রয়েছে সেগুলি বিশ্বাস করে বিশ্বাসী লোকেরা মমিন রায় তারাই কামিয়া বললেন আর মোমিন তো সব লোকেরা যারা তাদের প্রতিপালকের সাথে কাউকে শরিক করে না আকিদা বিশ্বাসেও শরিক নেই কেউ তাদের এবারের বন্দীগীতেও শরিক নেই তাদের জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না আল্লাহ ছাড়া অন্য শপথ করে আজকে মুসলিম সমাজেও যদি কেউ আল্লাহর কসম করে নিজেও তার গুরুত্ব বুঝে না আর যারা সামনে হয়তো কসম দিচ্ছে কোনো ব্যাপারে যে তুমি কসম করে বলো দেখি আল্লাহর কসম খেলে বিশ্বাস করবে না আর যদি বাপের কসম বলে মায়ের কসম বলছি দানা ছিয়ে বলছি এ স্বামীর সমাজ বিশ্বাস করবে এটা বেশি বড় কসম হইল যারা যারা জান্নাতি তারা এই চরিত্রের নয় তারা আল্লাহর সাথে সেরক করে না তারা তাবিজ তোমার বাঁধে না আল্লাহ রূপে ভরসা নেয় তাবিজের উপর ভরসা বৈধ চিকিৎসা আল্লাহ ফাকর রেখেছেন ওষুধের মাধ্যমে অথবা কোরআন সন্না কোরআন আয়াত হাদিসের দোয়া দিয়ে দম করা ঝাঁটফুঁক করার মাধ্যমে কিন্তু তাবিজ বাঁধা এটা ইসলামের নেই সুতরাং রকম শির্ক একজন মমিন করে না যদি সত্যিকার অর্থে মমিন হয় তাহলে এইরকমের লোক দেখানো কাজ করে না আত্মীয় স্বজনদের দেখাশোনা করে বাপ মায়ের সেবা করে ছোট ভাই বোনদের মানুষ করে লোক দেখাবার জন্য নয় বা আমি কিছু পাবো তাদের কাছ থেকে তারা বড় হইলে আমার দেবে বাপমা খুশি হবে তখন আমার দিকে ভালো দৃষ্টি রাখবে এইসব না এর নাম হতো কমিবাজ ঝিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছুই করে আর ঐসব লোকেরা যারা যা দান করতে পারে তা করে এ সত্ত্বেও তাদের অন্তর ভয়ে থাকে। দান করেও আল্লাহকে ভয় করে এমন নয় যে কৃপণতা করেছে দান করেনি বা জাকাত দেয়নি সেই জন্য ভয় লাগছে কি হয় না হয় জাকাত দেনি না ওইরকম না এদের কথা বলা হয়নি এরা তো পাপিষ্ট যারা ফরজি আদায় করেনি জাকাত দে অতিরিক্ত দান করে আপন জনদের দেখাশোনা করে পাড়া প্রতিবেশী অসহায় বিধবাদের দেখাশোনা করে আর তারপরেও ভয় ভীত থাকে দান খায়রাত জনকল্যাণ মনে কাজ করছে আর তারপরে ভয় করে কেন এই যে এই বিশ্বাস রয়েছে যে তাদের প্রতিপালকের কাছে ফিরে যাবে তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলাম কি পারলাম না নাকি গাফিলতি করলাম হক আদায় হইল কি হইলো না আল্লাহ কবুল করলেন কি করলেন না এই আয়াত সম্পর্কে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে আয়সী আল্লাহ তাল্লাহা বর্ণনা করেছেন যে এরা ওই সব লোকেরা যারা দান খায়রাত করে তারপরে শঙ্কিত ভয়ভীত যে আল্লাহ দান তো করলাম কিন্তু আল্লাহ তুমি কবুল করলে কি না আল্লাহ তোমার দরবারে কবুল হইল কি হল না আল্লাহ নেকি পাবো কি পাবো না নাকি দুনিয়ার গরজ হইল ওনাফিল এরাই কলানের কাজে অগ্রগতি আর এরাই হচ্ছে দ্রুতগতি আল্লাহ ফখরবুল্লা আলমের দিকে প্রতিযোগিতায় এরাই হচ্ছে দ্রুতগামী আল্লাহ ফখরাবুল আলমিনের আয়ত নম্বর বাষট্টিতে এর সাদ করেছেন ওয়ালা নকাল আর আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতীত দায়িত্ব চাপাই না এই বিষয়টিকে সুরাবাকার শেষ রুকতিও আল্লাহ পাক বর্ণনা করেছেন কোনো ব্যক্তিকে আল্লাপাকে এমন কোনো দায়িত্ব দেননি বিধিবিধানের যে যা তার সাধ্যের বাইরে করতে পারবে না পাঁচ অক্ত নামাজ সাধ্যের বাইরে নয় আপনার চাইতে দুর্বল মানুষ পাঁচ অক্ত নামাজ জামাত সহকারে মসজিদে গিয়ে সঠিক টাইম মোতাবেক আদায় করছে আপনার চাইতে সুন্দর করে তার আপনি বলছেন আমি পারি না ফজরে জাগতে পারি না আমি সময় পাই না আপনার ইমানেই কিন্তু রয়েছে এখানে অল্প সময়ের বেরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শৈতানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও অ চলুন অহংকারী পদচারণা সকল সমস্যার উত্থানের জন্য মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ जा तक दा শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজা বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা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 সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহাক রবীন্দন সুরে উস আহা আর আমি কোন ব্যক্তিকে তার দায়িত্ব চাপাই না। এই বিষয়টিকে সুরে বাকার শেষরূপতি আল্লাহ পাক বর্ণনা করেছেন কোনো ব্যক্তিকে আল্লাহ পাকে এমন কোন দায়িত্ব দেননি বিধিবিধানের যে যা তার সাধ্যের বাইরে করতে পারবে না পাঁচ অক্ত নামাজ সাধ্যের বাইরে নয় আপনার চাইতে দুর্বল মানুষ পাঁচ অক্ট নামাজ জামাত সহকারে মসজিদে গিয়ে সঠিক টাইম মোতাবেক আদায় করছে আপনার চাইতে সুন্দর করে আর আপনি বলছেন আমি পারি না ফজরে জাগতে পারি না আমি সময় পাই না আপনার ইমানেই কিন্তু রয়েছে রোজা যতই বড় দিন হোক আর যতই গরমের দিন হোক এমন রোজা নেই যে যেই রোজা না আমি পারছি না ভাই খোদা থামতে পারছি না আমি রোজা রাখতে পারছি না না আপনার চাইতে দুর্বল রোজা রাখছে আমি এই কাজ করতে পারছি না ওটা করতে পারছি না আমার ওয়াইফ পর্দা করতে পারছে না কারণ পর্দা কর অভ্যাস নেই জীবনে চেহারা ঢাকেনি জীবনে বোরখা পরেনি পাক সাদদের অতীত কোনো দায়িত্ব দেননি আল্লাপাকের দিন বরং এর বিপরীত সহজ সহজ নবী কারিম নিশ্চয় দিন হচ্ছে অত্যন্ত সহজ সুরাহজাল্লা বলেছেন মিন হারাজ দিনের মধ্যে আল্লাহ ফাকর্বুলের সংকীর্ণতা রাখেননি না চলাই যাবে না এমন নয় তাহলে যেখানে সাদের বাইরে আল্লাহ ফাকর্বুল আলমিন এমন কোনো শরীয়তি দায়ী দায়িত্ব দেননি তো এই ক্ষেত্রে যদি কেউ বলে যে ইসলাম মেনে চললে ধর্ম মেনে চললে এক পা বাড়ানোই যাবে না চলাফেরাই করা যাবে না এই কথা স্পষ্ট কোরআন বিরোধী এবং গুমরাহী কথা बर अनेक समय कु पोछाते अपन शयतान ये कथार इमान ही कैडेद ही कबिल हाक भलोक शुने रखी आल्ला एम ए कर्मलिपि रही कितब रही लिखुनि जाते मानसर कर्मलिखा हमल नाम या कबिल हाक जा सत्य बोलो सत्य लिखे बाड़ी लिखे ना कमीय लिखेना দুনিয়ায় কোন প্রতিষ্ঠানে যদি চাকরি করেন অনেক সময় রিপোর্ট লিখতে গিয়ে আপনার সম্পর্কে বাড়িয়ে লিখে আপনি করেননি তারপরে হয়তো সন্তুষ্ট সুপারভাইজার ফরম্যান বাড়িয়ে লিখে দিল একটু প্রশংসা অনেক কাজ করছেন তারপরে কোনো মূল্যায়ন করলো না কমিয়ে লিখলো রিপোর্টে খারাপ রিপোর্ট দিল এটা হয় কিন্তু রাব্বুল আলমিনের কাছে ইয়ন্ত কবিল হাক এই কর্মলিপি একেবারে সত্য সত্য বলবে সত্য সত্য প্রকাশ করবে অহম লাইজামুন আ তাদের উপর কোনো রকম জুল করা হবে না বালকুলুব ফি কমরাতিমিন হাজা আসল ব্যাপারটা হচ্ছে যে এদের হৃদয় যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে আল্লাহর ওহি থেকে আল্লাহ পাকের বিধান থেকে তাদের অন্তর তাদের হৃদয় এর থেকে গাফিল হয়ে রয়েছে অজ্ঞতায় বা অজ্ঞানতাই আছন্দ হয়ে রয়েছে ওয়ালাহ মিন্দু নে এছাড়াও তাদের বহু পাপ রয়েছে একজন মানুষ যখন অবাধ্য হয়ে যায় আল্লাহর বিশ্বাস দুর্বল হয়ে যায় অথবা থাকে না পরকালের বিশ্বাস দুর্বল হয়ে যায় শুধু জাতিগত বিশ্বাস আমি মুসলিম মুসলিমরা বলে ইসলামে আছে আল্লাহ পরকাল দুর্বল এই রকম লোকের শুধু একটি পাপ থাকে না দুচার চার থাকে না বহু পাপ হতে লাগে আল্লাহ বলছেন ওয়ালাহ আমি এদের আরো বহু পাপ রয়েছে এছাড়া হুমলাহা মেলুন যা তারা করতেই থাকবে হাত্তাই বিল আজাব পাকড়াও করেন কিন্তু অচেতন নির্বোধ মানুষ টের পাই না বুঝে না প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা বিপদ পৃথিবীতে আসে এসছে আল্লাহর পক্ষ থেকে মার আমার পাপের কারণে এই বিপদে নেমে এসছে আমার ভুলের কারণে এইরকম হয়েছে আমার ওপর আমার পরিবারের উপর আমার ছেলে মেয়ের উপর অথবা ধনের উপর এই রকমের চিন্তাশীল মানুষই পাওয়া মুশকিল যারা এই এইরকম হবে যে আল্লাহ আমার সংশোধন চান ধাক্কা দিয়েছেন যাতে করে সঠিক পথে আসি এই এইরকম লোক হচ্ছে মমিন যে বুঝে যে আমার সংশোধনের প্রয়োজন রয়েছে কিন্তু মানুষ বুঝতে চায় না বড় বড় আজাব বিপদ আপদ আসছে স্যান্ডি আসলো প্রাকৃতিক দুর্যোগ সুনামি আসলো প্রাকৃতিক দুর্যোগ এসব হয়ে থাকে উত্থান পতন হয়ে থাকে চুরি ডাকাতি দেশে হচ্ছে হয়েছে আমার হয়েছে। আল্লাহ আজাব পাঠান এই জন্য যে যারা যারা যারা দুনিয়ায় সুখে থাকে তারাই বেশি পাপে লিপ্ত হয় দুটি জাতি আজকের যুগে পাপে লিপ্ত বেশি এক জাতি অধিক সুখ পাওয়ার কারণে ভোগ বিলাসে ডুবে আছে আর দুনিয়াকে কামড়ে ধরেছে এমন কামড়ে ধরেছে যে আর ওই পরকাল বলে কোনো চিন্তায় নেই যদিও নামে মাত্র মুসলিম হয়তো অথবা নয় পরকাল বলে কিছু নেই জবাবদেহি করিতে হবে এসব চিন্তা আসলো না পঞ্চাশ ষাট জীবনে এরা হচ্ছে অধিকাংশ পাপিষ্ট এদের জন্য আজব আল্লাহ বলেছে আর এক দল হচ্ছে একেবারে সর্বহারা যাদের কিছু নেই তারাও আজকাল সমাজে পেট ছাড়া কিছু বুঝে না যেখানে পেট সেখানে আছে দু চার পয়সা প্রতিদিন ইনকাম করে আর তারপরে মদ খায় রিকশা চালায় মদ খায় হারাম উপার্জন করে চুরি ডাকাতি ছিনতাই বেমানি তাদের কাছে কোনো ব্যাপারই না হিংসা বিদ্বেষ এদের মধ্যে বেশি না দুনিয়া পেল না আখেরাত পেল কিছুই পেলো না মধ্যম শ্রেণীর কিছু মানুষ তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা আল্লাহকে ভয় করি পরকাল সম্পর্কে চিন্তাশীল আল্লাহবাক বলছেন যে সচ্ছল লোকদেরকে আমি আজাব দিয়ে পাকড়াও করি এজাহম তখন তারা চিৎকার করা শুরু করে চিৎকার জুড়ে দেয় তখন এখানে ইঙ্গিত করা হয়েছে মক্কার কাফের মশ্রিকদের দিকে যারা নবিয়ে কারিম সাল্লা সাল্লামের সাথে শত্রুতা করেছিল ইসলামকে নিশ্চিন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল আল্লাহ ফাকরাবুল আলমিন এদের নেতৃস্থানীয় ব্যক্তিকে এই আজাব দিলেন যে বদরের যুদ্ধে এ নেতারাই অধিকাংশ জাহান্নামে পৌঁছেছে সত্তর জন মুসরে কোর নেতাদেরকে এই বদরের যুদ্ধে আল্লাহ ফাকরাবুল আলম ধ্বংস করেছেন নবী সাহাবাই সাহাবাইকার তাদেরকে ওই বদরের যে কূপ ছিল তাতে নিক্ষেপ করেছিল হত্যা করে আর সত্তর জনকে বন্দি করে নিয়ে গিয়েছিলেন সাহাবাইকাররা এদিকে ইঙ্গিত করা হয়েছে এছাড়াও যেসব আজাব তাদের উপর ইচ্ছে আজাব এসেছিল আর একটি তার আগে নবী কারিম সাল্লাহ এবং সাহাবাইমদের অত্যাচার শুরু করল্লা মুশরেক কোরাইশদের সম্পর্কে বদুয়া করেছিলেন আল্লাহর কাছে অভিশাপ দিয়েছিলেন আল্লাহ ইউসুফ আল্লাহ আমাকে তাদের বিরুদ্ধে এই মুশরেক কোরাইশ মক্কার মুশ্রেকদের বিরুদ্ধে সাহায্য করো সাত বছরের দুর্ভিক্ষ দিয়ে ইউসুফ আলী ইসলামের জামানায় যেমন সাত বছরের দুর্ভিক্ষ এসেছিল তেমন দুর্ভিক্ষ দাও এমন দুর্ভিক্ষ এসেছিল যে কোনো খাবারের বস্তু তাদের কাছে ছিল না মৃত পশু চামড়া গাছের বাকল ইত্যাদি যেমন নবী করিমী সাল্লাহ আলি সাল্লামের সাথে তার আপনজনদের সাথে বয়কট করে সেব আবি তালেবে তাদেরকে বন্ধ করেছিল এবং তাদের জন্য বাইরে থেকে কোনো খাদ্য পানীয় আসা একবার নিষিদ্ধ করে দিয়েছিল যা ইসলামের ইতিহাসে সিরাতে উল্লেখ করা হয়েছে তার বদলা তার শাস্তি আল্লাহ ফকরবুল্লা আলমিন আর মুশ্রেকদেরকে দিয়েছিল শেষখানে আবু সুফিয়ান কুফরীর অবস্থায় পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন রজি আল্লাহন কুফুরীর অবস্থায় কিন্তু রাসুল উল্লা সাল্লামের কাছে পৌঁছিল আর বলল যে আল্লাহর দোহাই দিয়ে বলছি আর আত্মীয়তার দোহাই দিয়ে বলছি যে আপনার সাথে আমাদের তো আত্মীয়তা আছে আপনি করাইস আমরাও করাইস আমাদের তো আল্লাহ বলছেন আজকে তোমরা এই চিৎকার এই চিৎকার করে লাভ নেই নিশ্চয় তোমাদেরকে সাহায্য করা হবে না আল এই কুম উল্টো দিকে ঘুরে দাঁড়াতে মানতে রাজি হইতে না মুস্তাক বের কেন যে তোমাদের মধ্যে অহংকার ছিল অহংকার বসতাহরুন আর তোমরা অনার্থক কথা বলতে অর্থহীন কথা বলতে অন্যায় কথা বলতে হাজর মানে খারাপ কথা বলা বাজে কথা বলা ওরানিকিম সম্পর্কে তার বাজে কথা বলতো রাসোরম সম্পর্কে বাজে কথা বলতো নোংরা কথা বলতো আর হাজারের আরেকটি অর্থ হয় পরিত্যাগ করা ছেড়ে চলে যাওয়া কেটে পড়া তো দুটোই অর্থ এখানে হতে পারে তোমরা বাজে কথা বলতে অর্থহীন কথা বলতে সব লোকদের মতো যারা রাত্রে গল্প করে তো সাধারণত মানুষ রাত্রে ফিরি হয় তখন এই গল্প গুজব করে তো আল্লাহ ফাকর বলছেন যে তোমরা ওইরকমই গল্পের মতো তোমরা কোরআন সম্পর্কে সমালোচনা করতে খারাপ কথাবার্তা বলতে অথবা কোরআনকে পরিত্যাগ করতে তোমরা আল্লাহ ফাকরুল আলমের কাছে দোয়া করি আল্লাহাক আমাদের গুনা খাতা মাফ করেন আমাদেরকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের মজবুত করার তৌফিক দান করেন আল্লাহাক দুনিয়াও যেন আমাদের সুখী করেন আর পর কার যেন আল্লাপাক আমাদের সুখী করেন রব্বান্নার صلى الله على نبينا محمد وعلى اله وصحبه <تصفيق> ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত হবে তোমরা নামাজ আদায় কর এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে কে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যমে সমর্থন করুন ডোনন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলট্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপি রোড বার্মিংহাম পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড কোড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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা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 क्यों इसलम दिए छो आचरण जोर बोझार जन्म देख चरित्र गठने इसलम कल रे आठ टेब सम्प्रचार सकाल सारे बांगल टी बांगल्